মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد قرآن الكريم قصة الله رب العالمين أمد الجن قرآنه অনেক অতীত ইতিহাস তুলে ধরেছেন অনেক ঘটনা তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় কোরআনের এই কেসাসমূহের আজ আমরা সর্বশেষ কেসা শুনব হস্তি বাহিনীর কেসা আর এই কৃষায় সম্মানিত সুদিদর্শক সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমার ডান থেকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুখলেসবিন আরশাদ মাদানি এবং আমার বামে আছেন বিশিষ্ট সম্মানিত সুদী আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম কোরআনের ক্রিসা অনেক পর্বে অনেক কথাই আমরা শিখেছি জেনেছি আজ সর্বশেষ ক্রিসা শুনব হস্তি বাহিনীর চলুন যার সারসংক্ষেপ শুনি আমাদের অতিথি শেখ মুখলের কাছে আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে পড়েছিলেন আর ওই পাখি মুখে করে করে ছোট ছোট্ট পাথর মসুরের দানা নিয়ে তাদের উপর নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছিল তা আমরা তার আগে শুনিনি ঘটনাটা ঘটলো কিভাবে আবরাহা নামে এক বাদ ছিল এই কাবার তফকে বন্ধ করার জন্য হজকে বন্ধ করার জন্য সে নিজে একটা কাবা তৈরি করলো এমন দেশে খুব সুন্দর করে একটা কাবা তৈরি করলো মানুষকে যে এখানে খবরটা ছড়িয়ে পড়লো যে আরব পর্যন্ত পৌঁছে গেছে আর তখন সে সংক্ষুপ্ত হয়ে সেই বাচ্চা কি করলো এই আবরাহা তারপরে শুনলো যখন এই ঘটনা তখন সে বাহিনী নিয়ে আস্তে আস্তে এবং এর মধ্যে আব্দুল মোতালেব জানতে পারলো যে আবরাহা কাবা ধ্বংস করার জন্য আসতে তখন আব্দুল মোত্তা তখন আব্দুল মোতালেবা দায়িত্বে ছিলেন সার্বিক দায়িত্ব পালন করতেন উনি এবং নেতাও ছিলেন মক্কা সময় উনি এক অভিযোগ নিয়ে আব্রাহার কাছে গেল আব্রাহার নিকটে যখন গেল আব্রাহা একটু ভীতু হয়েছিল লোকের হাইবাদ আছে ইতিহাসে নিচে নামার পর তাকে হোক বসতে দিল বসতে দিলে বসার ব্যবস্থা করার পর আব্দুল মোতালে বলছে আব্রাহা শুনো তোমার বাহিনী আমার উঠ দখল করে সুতরাং উঠ আমাকে দিয়ে দাও বলছে যে আশ্চর্য হলাম আল্লাহরি করেছে যার কাবা সেই তাই সেটা হেফাজত করবো আমার উঠটা আমাকে দিয়ে দাও যা আব্দুল মত চলে আসে আবরাহা যখন আপনার ইচ্ছা করলো কাবাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক রব পক্ষ থেকে আজাব আসছিল ঝাঁকে ঝাঁকে আবাবিল বেশি বড় ছিল না ছোট ওগুলো তাদের মাথার উপরে ফেলা হতো যার উপরে পড়তো সেটা গলে পরে এখানে শেষে যেত আবরাহা এভাবে পালাইতে লাগলো এমানের দিকে পালাতে পালাতে যেতে পারেনি তার আগে সে পাথরে আঘাত খেয়ে মারা যায় নবীকে বলছেন আপনি দেখেননি বা আপনি জানেন না যে আল্লাহ হস্তিওয়ালাদের সাথে ধ্বংস করে দেননি আল্লাহ তালা তাদের উপরে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি শক্ত পাকানো মাটির পাথর দিয়ে আল্লাহ মাটি তারপর দিয়ে ওইসব পাথরগুলি পাখিরে তাদের উপরে এমন ভাবে নিক্ষেপ করলো কাসফি তাদেরকে করে দিল ভক্ষণকৃত হসির নেয় পশুপ্রাণী যেভাবে হয় যারা আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে লড়বে তাদের জন্য এই ঘটনাটা একটা বড় ধরনের উপদেশ কিন্তু আমাদের নবীর আগমনের পঞ্চাশ বারো দিন আগে পঞ্চাশ বছর আগে না তার চিন্তাটা আসছিল একদিক থেকে যে সে মনে করতো তার দেশটা হচ্ছে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র আর কারা যেত সব দেশ থেকে মানুষেরা কার করতেছে এটা মেনে নিতে পারলো না সে তখনই সে মানে সেই দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলো তখন চিন্তা আসলো যে না ওই ঘর না ভেঙে দিলে আমার এখানে আসবে বলবৎ করতে হলে ভাঙতে আপনার রোহানা দিল আর সেখানে কথিত আছে যে ষাট হাজার হাতির পাল নিয়ে সেই আগের যুগে আপনার কোনো জিনিসকে বাতে হলে আপনার হাতি ব্যবহার করা হতো ভাঙ্গার জন্য কোন গাছ ফেলার জন্য সেই হিসাবে কিন্তু সে যুগের একটা শক্তি হাতি নিয়ে এসে আসছিল মূলত শেষে পুরো ঘরটাকে মানে নষ্ট করে দেওয়া ধ্বংস করতে আসছে কিন্তু এখানে আর জিনিস প্রমাণিত হয় যে কাবা যে একটা আল্লা কর্তিক মানে রক্ষিত তার একটা বাস্তব প্রমাণ হলো যখন যখন চাইলো তার কাছে উঠ গুলো তখন আব্রাহা বললো এই লোকটা স্বার্থপর দেখছি এতদিন জানতাম যে মক্কা ব্যক্তি কিন্তু এই লোকটি স্বার্থপর ইমানুক্ত ছিল সে বলে দিলা উঠ মালিক আমি কামার মালিক আল্লাহ আল্লাহ আমার উঠ নিতে আমি এই বিষয়ে তাদের যথাযথ জ্ঞান ছিল যে অন্তত আল্লাহকে আল্লাহ একজন আছেন তাদের বিন্দু পরিমাণ ছিল না সবার শুধু আব্দুল মোতালেবেন না কারণ আল্লাহ বলেন কিন্তু আবুল্লাহ আলাহদ্দিন যখন এরা কোন সাগরে নদীতে যাইতো আপনার আর সেখানে যদি তুফান আসতো তখন আল্লাহকে খালেস আল্লাহকে একমাত্র আল্লাহকে আর বলছে যে আল্লাহ আমাদের আমরা কি করব না তখন তারা সেরেক করতো বলতে যায় যে উজ্জা তুমি না হলে বাঁচতাম না তো বোঝা যাচ্ছে যে মক্কাবাসীরা এরা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে মানত কিন্তু তারা কেন জাহার নামি মানার পর এই জন্যই যে মুশ্রেক ছিল তারা তারা মূর্তি রেখে পূজা করত। ছাতু দিয়ে মূর্তি তৈরি করে পূজা তৈরি করে আরে মাজার কে সিজা করা আর এই মূর্তি আর ছাতুকে সিজদা করার মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ একজন চিন্তা মানুষকে সিজদা করে কিছু পাওয়া যায় না আর মুর্দা মানুষ কিভাবে কিছু দিতে পারে এই আমাদের এই জাতিকে আপনারা কেউ দূরে যাবেন না ওসসালাম আলিকুম রাহমতুল্লাহ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 বলতে শুনেছি বন্দা মুশ্রিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় সংখ্যা একশো সাতচল্লিশ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 सम्मानित शुद्धर्शक सकल के स्वागत घटन गोर क বাইতোল্লা গড়ি দেওয়ার চেষ্টা করেছিল আবার আহা বিশাল শক্তি নিয়ে তৎকালীন পরা শক্তি বলা যেতে পারে যার মোকাবেলা করার সামর্থ্য পাননি আব্দুল মোত্তালিব কারণ তার সামর্থ্য থাকলে তিনি মোকাবেলা করতেন যুবকেরা বলেছিলেন এ আল্লাহ ঘর বাংতে আসছে আপনি কিছু বলছেন না তখন আব্দুল মোত্তালিব বলেছিলেন আমাদের সামর্থ্য কোথায় অতি শীতে মোকাবেলা মানে নিঃশেষ হয়ে যাওয়া তিনি তার শক্তি নেই সামর্থ্য নাই তাই বলে আল্লাহর কাছে গিয়ে কেঁদেছিলেন হে আল্লাহ তুমি জানো আমরা দুর্বল আমরা অসহায় আমাদের শক্তি নেই সামর্থ্য নেই এই বিরাট হস্তি বাহিনীর মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নেই এদের মোকাবেলা করা মানেই আল্লাহ তুমি জানো আমাদের নিঃশেষ হয়ে যাব আল্লাহ তোমার গড় তুমি রক্ষা করো আল্লাহ তোমার গড় তুমি রক্ষা করো এই যে প্রার্থনা আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন এবং আল্লাহরবুল্লা আলমিন সেই ঘরকে রক্ষা করলেন ও উপরন্তু আল্লাহ রব আলমিন সোর আল ফিলের ভিতরে আমাদের জানিয়ে দিলেন কি করে এই হস্তি বাহিনী ওয়াদি মহাস্বর সেখানে কি করে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ছোট ছোট কঙ্কর দ্বারা এদেরকে বস্মীভূত করে দিলেন এমনভাবে একটা পশু একটা গরু যেমন মহিষ যেরকম খাওয়ার পরে একেবারে কি চাবিয়ে শেষ করে ফেলে এই চর্বিত ঘাসের মতো তাদেরকে ছোট ছোট একটা পাথরে তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছে যেটা গুরুত্বপূর্ণ কথা প্রকাশ পায় সেটা হচ্ছে যে প্রথম আয়াতটি অতীব গুরুত্বপূর্ণ আয়াতটি আল্লাহ আমাদের নবীকে বলছেন কিন্তু আপনি দেখেননি আপনি জানেন না হস্তি বাহিনীদের সাথে আল্লাহ কিরূপ আচরণ করেছে এই আপনি দেখেননি আপনি জানেন না জানেন না কথাটা আল্লাহ কেয়ামত পর্যন্ত সকল মানুষ এবং আল্লাহ জানাচ্ছেন যে দেখো যদি কারো আচরণ থাকে আল্লাহ তালা বলছেন যে তাদের এই নোংরা পরিকল্পনা তাদের এই জঘন্য পরিকল্পনাকে আল্লাহ তালা একেবারেই ধ্বংস করে দেন তারা মানে বাস্তবায়ন তো দূর কথা আসতেই পারেনি মানে আর একটা যাদের জরুরি কথা শিক্ষণীয় সেটা হচ্ছে পৃথিবীবাসীকে মনে রাখতে হবে বিশেষভাবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করতে চায় তাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আল্লাহতালা কাউকে ধ্বংস করতে চাইলে বড় কিছু দিয়ে ধ্বংস করা লাগে না সির মতো করে দিলেন কেন সাথে সাথে আরেকটা যেটা আল্লাহ বললেন সেটা হচ্ছে এই কোন শক্তিশালী ব্যক্তি যেন শক্তি প্রয়োগ করতে না চাই শক্তি প্রয়োগ করতে চাইলে তার অবস্থা হবে আল্লা আল্লাহরাবুল আলমিন আছেন এই যে অনেকে দাবি করে যে এই যেভাবে ঘটনা ঘটছে চন্দ্র উঠছে সূর্য উঠছে যাচ্ছে তারা যদি আব্রাহার কাছ থেকে শিক্ষা নেয় আল্লা যদি না থাকবেন তাহলে তাহলে আল্লাহ রাবুল আলমী একজন আছেন তিনি পরিচালনা করছেন সবকিছুই এটা বাস্তব একটা প্রমাণ আর বিষয় এখানে উঠে যে আল্লাহ রবুল আলমিন যেভাবে চান সেভাবে বিভিন্ন হত্যা করেছেন একভাবে ঠিক আব্রাহার বাহিনীকে আল্লাহ রাব্বুল আলম আর এক ভাবে হত্যা করেছেন এটা আল্লাহরাবুল আলমেনের কৌশ্রিস্টান আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করেছেন সময় সময়াল কিন্তু হারামে প্রবেশ করতে পারবে না আল্লাহর সেটাকে রক্ষা ভালো না শুধু না আগামী কাবাকে আক্রমণ করতে না যায় আমিন নিরাপদ বলে লাগানো আছে এই কথাটার অর্থ যে ওই জায়গাটা ঘরটা নিরাপদ শুধু তাই নয় জি এই কথাটার অর্থ হলো যে তেয়ামাত পর্যন্ত কোনো শত্রু আল্লাহ যেটা ভেঙে ফেলবেন সেই দিনের পূর্ব পর্যন্ত এই ঘরটি মানুষের হামুন্ডে পৃথিবীতে সবচেয়ে বড় সত্য ঢুকার অনুমতি পাবে না পারবে তারা বিভিন্ন অশিলা হতো লাজা মানা হুবল পূজা করত যে এখানে আমাদের একটা বড় জিনিস এই বর্তমান সময়ের জন্য বলা উচিত আপনার কাবার ছবি তৈরি করা হয়েছে গুহারের মতো ছবি পাওয়া দোকানে এখন যেটা হল আপনার প্রথম তো আব্রাহ করেছিল কিন্তু এই প্রতিকৃতি বানিয়ে যেটা আব্রাহ তো সে বানিয়ে ফেলেছিল কিন্তু এই ফতোয়াটা প্রথম জারি করেছিল একজন বিব্রান্ত ব্যক্তি তার নাম হলো বিন আল নামে বলা হয় সেই হাল্লাদামে ভারত ভারতবর্ষ থেকে দীক্ষা গ্রহণ করে হিন্দু শাস্ত্রের দীক্ষা গ্রহণ করে এসে সে মুসলিমদের ভিতরে প্রথম চালু করলো এ কেউ যদি কার যেতে না পারে ইরাকে এসে তাহলে ওই কাবার মতো একটা ঘর বানিয়ে ওইটাকে তোফাফ করে দশটি রোজা রাখলেই হজ হয়ে যাবে এই মানে উদ্যোগটা এই কারণে হাল্লাজ পন্থীরা যে এখন বিভিন্ন দেশে তারা করতেছে তাদের মরিবদেরকে এইভাবে কাবার কত একটা গর্বা এটা কথা বলতেছে না पृथिवीर एति गति जर सामने पेश करते चाच से तर विशेष सतर्क कर हाथीवाले अवस्था जेको समय अवस्था अनुरूपी हो এ ব্যাপারে আপনারা খুব সতর্ক সাবধান থাকুন সাথে সাথে যারা কাবা ঘরের মতো এরকম একটা জায়গা তৈরি করে নিচ্ছে বা কোনো কোনো জায়গাকে বলছে যেখানে দুইবার আসলে বা তিনবার আসলে বা কয়েকবার আসলে জায়গা কবুল হচ্ছে এ ব্যাপারে সতর্কতা থাকা দরকার যে একটা নিজের জায়গাকে কাবা ঘরের মতো জায়গা বলে দেওয়াটা ওই আব্রাহ আচারণার ইতে আসলে আরেকটা জিনিস করে কথাটাই আপনার সাথে সেটা হলো যে আব্রাহার বুদ্ধিটা পশুর খারাপ ছিল হাতে একটা পশু সে কিন্তু আর আবরাহা মানে সেই দিক থেকে পশুর চেয়েও বেশি খারাপ কারণ পশু বুঝলো যে আল্লাহর ঘর ধ্বংস করা যাবে না আব্রাহ বুঝলো না এখানে মূলত পশু হলেও দেখেনা অন্তর আছে বুঝে না এরা তো পশ্চিমবঙ্গ ব্যাপার সেটা হচ্ছে আসলে মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন তার আসলে আর কোনো আর ওই হয়ে যায় তার জন্য ধ্বংসের কারণ আচ্ছা যারা আজকের এই জগতে যারা আমরা ভাবছি যে কেবল মাত্র গিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবো যেমন আব্দুল মতালিম ডেকে ছিলেন আর সবকিছুতে আমরা নাফরমানি করব। আল্লাহর হকুমের উল্টা করব। আমরা গাইরুল্লাহর পূজা করবো ওই সময়ে কেউ ছিল না বলে আল্লাহর তার ঘরকে রক্ষা করেছেন আজকে যারা আমরা এরকম আচরণ করতেছি তাদের উপরে যে হস্তি বাহিনীর মত যে কোনো বিপদ কত্তিপ আসবে আর আল্লাহ আল্লাহ রব হাতে আর একটা জিনিস দেখে বিজ্ঞান আজ বলতে না সংকেত দিতে পারেন না সেটা হলো কখন সুনামি হবে সম্মানিতক হস্তি বাহিনীর ঘটনা আবর ঘটনা কিভাবে এসেছিল সে দাম্বিকতা দেখিয়েছিল কি সে আল্লাহর গোরে আবার ধ্বংস করার জন্য আসছিল আর কিভাবে আরবের মানুষেরা তাদের অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহর কাছে কেঁদেছিলেন আল্লাহ রব কীভাবে তার কাবাকে ধ্বংস করে হস্তি বাহিনীকে একেবারে চর্বিত ঘাসের মতো করে শেষ করে দিয়েছিলেন আর এই সব ইতিহাস এইসব ঘটনা আমাদেরকে কি শিক্ষা দে কি বুঝতে পারি আল্লাহর শক্তির সামনে আমরা কি চ্যালেঞ্জ শুনতে চাই নাকি আল্লাহর কাছে সারেন্ডার হতে চাই নত হতে চাই আমাদের কোন পথ নেই একটি মাত্র পথ আল্লাহ নবীকে যেমন বলছেন আলম তারিল সুতরাং আমরাও সেখান থেকে বলি আল্লাহ তোমার কদ্রতের কাছে আমরা সারেন্ডার করলাম তোমার বিধানের কাছে আমরা নথিস করলাম তোমার কাছে আমরা আমাদের সবকিছু ছবি দিয়ে বললাম হাসকুল্লাহ নম নসির তবেই আমাদের পক্ষে মুক্তি সম্ভব আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিদান করুন আমিন ওসসালাম আলাইকুম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 আমরা চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় कत कार्यकिन मोम बंदा निजे का इसलामी रंगे रंजित कर जीवन रंग मंगलवार रसटाय सकाल साढ़े आठ टाइम मेज ओ डिम हेभन ओ हेल्प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 जयंट डर जंकिर नाहक देख अर्धांगी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्